আবদুল্লাহ ইবন আব্বাসল তালন হতে বণিত যে রসুল্লাহ সাল্লাহ সালাম এর জীবদ্দশায় একদিন সূর্যগ্রহণ আরম্ভ হল রসুল্লাহ সাল্লু আল সাল্লাম সালাতুল খুসুফ বা সূর্যগ্রহণের সালাত পড়লেন এবং লোকেরাও তার সঙ্গে অংশগ্রহণ করলো। তিনি এত দীর্ঘক্ষণ কিয়াম করলেন যাতে সুরা বাকার পরিমাণ কোরআন পাঠ করা যায় এরপর তিনি দীর্ঘক্ষণ রুখু করলেন এবং মাথা তুলে দাঁড়িয়ে থাকলেন এটা প্রথম কিয়ামের চেয়ে কম সময়ের ছিল তারপর কোরআন তেলবাদ করলেন পুনরায় দীর্ঘক্ষণ রুকু করলেন কিন্তু এবারে রুকুর পরিমাণ পূর্বের চেয়ে সংক্ষিপ্ত ছিল এরপর তিনি দাঁড়ালেন এবং সাজদায় গেলেন এরপর তিনি ক্যাম করলেন কিন্তু এবারের সময় ছিল পূর্বের ক্যামের চেয়ে স্বল্পস্থায়ী এরপর পুনরায় তিনি রুকুতে গেলেন কিন্তু এবারে রুকুর সময় পূর্ববর্তী রুকুর সময়ের চেয়ে কম ছিল এরপর পুনরায় তিনি দাঁড়ালেন কিন্তু এবারে দাঁড়ানোর সময় ছিল পূর্বের চেয়েও কম এরপরে রুকুতে গেলেন এবারে রুকুর সময় পূর্ববর্তী রুকুর চেয়ে কম ছিল এরপর সাজদায় গেলেন এবং সালাদ শেষ করলেন ততক্ষণে সূর্যগ্রহণ শেষ হয়ে গেছে এরপর নবী সাল্লাহু আলাইসাল্লাম বললেন চন্দ্র এবং সূর্য এ দুটি আল্লাহর নিদর্শনের অন্যতম কারো জন্ম বা মৃত্যুর কারণে এদের গ্রহণ হয় না তাই তোমরা যখন প্রথম গ্রহণ দেখতে পাও তখন আল্লাহকে স্মরণ করো এরপর তারা বলল হে আল্লাহ রসুল আমরা আপনাকে দেখতে পেলাম যে আপনি কিছু নেয়ার জন্য হাত বাড়িয়েছেন এরপর আবার আপনাকে দেখতে পেলাম যে আপনি পেছনের দিকে ছড়ে এলেন নবিসাল্লাহ সাল্লাম বলেন আমি জান্নাত দেখতে পেলাম অথবা আমাকে জান্নাত দেখানো হয়েছে এবং আমি সেখান থেকে আঙুরের থোকা ছিঁড়ে আনার জন্য হাত বাড়ালাম এবং তা যদি আমি ধরতে পারতাম তবে তোমরা তা থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত খেতে পারতে এরপর আমি জাহান্নামের আগুন দেখলাম আমি এর পূর্বে কখনও এত ভয়াবহ দৃশ্য দেখিনি এবং আমি আরও দেখতে পেলাম যে তার অধিকাংশ অধিবাসী নারী লোকেরা জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল এর কারণ কি? তিনি বললেন এটা তাদের অকৃতজ্ঞতার ফল লোকেরা বলল তারা কি আল্লাহ তালার সঙ্গে নাফরমানি করে তিনি বললেন তারা তাদের স্বামীদের প্রতি অকৃতজ্ঞ এবং তাদের প্রতি যে অনুগ্রহ দেখানো হয় তার জন্য তাদের শকুর নেই তোমরা যদি সারা জীবন তাদের সঙ্গে ভালো ব্যবহার করো কিন্তু তারা যদি কখনও তোমার দ্বারা কষ্টদায়ক কোনো ব্যবহার দেখতে পায় তখন বলে বসে আমি তোমার থেকে জীবনে কখনও ভালো ব্যবহার পেলাম না